বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আলহামদুলিল্লাহিল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জা'আলায গুলমাতা ওয়ান নূর शकोल प्रशुंशा अल्लारी जिने आस्मान जो मिन स्रिष्टी कुरिया चेन आर स्रिष्टी कुरिया चेन अंधुकार ओ आलो एतोत शत्तो काफिरी गन्ताः देर प्रुतिपालो केर समकक्खो दाड कराए हुव अल्लदी खलककुम मिन तीनिन थुम्म कदा अजलं व তিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন অতঃ পর এক নির্দিষ্ট করিয়াছেন এবং জ্ঞাত। একটি নির্ধারিত তোমরা সন্দেহ করো আসমান ও জমিনে তিনি আল্লাহ তোমাদের গোপন ও প্রকাশ্য সবকিছু তিনি জানেন এবং তোমরা যা অর্জন করো তাহাও তিনি অবগত আছেন তাহাদের প্রতি পালকের নিদর্শনাবলীর এমন কোনো নিদর্শন তাহাদের নিকট উপস্থিত হয় না যা হইতে তাহারা মুখ না ফিরায় সত্য যখন তাহাদের নিকট আসিয়াছে তারা উহা প্রত্যাখ্যান করিয়াছে যাহা লইয়া তাহারা ঠাট্টা বিদ্রুপ করিত উহার যথার্থ সংবাদ অচিরেই তাহাদের নিকট পৌঁছিবে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 ফ লক্ষ বিদুবিম ওম কী তাকি দেখে না যে अभी तहत पूर्वे कत मानव गोष्ठी के बनाश करिया दुनिया एम भाई प्रतिष्ठित करम तुम्हारा करहर पर ऊपर मुसूलधारे बृष्टि बर्षण करता हर पादेशी नदी प्रवाहित करतपर तहत पापे दरुण तहत बनाश कर पर अपर मानव गोष्ठी सृष्टि कर আমি যদি তোমার প্রতি কাগজে লিখিত কিতাব ও নাজিল করিতাম আর তাহারা যদি উহা হস্ত দ্বারা স্পর্শ করিত তবুও কাপুরগণ বলিত স্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয় তাহারা বলে তাহার নিকট কোন ফ্রিস্টা কেন প্রেরিত হয় না যদি আমি ফিরিস্তা প্রেরণ করিতাম তাহলে চূড়ান্ত যদি তাহাকে ফিরিস্তা করিতাম তবে তাহাকে মানুষের আকৃতিতেই প্রেরণ করিতাম আর তাহাদেরকে সেরূপ বিভ্রমে ফেলিতাম যেরূপ বিভ্রমে তাহারা এখনো রইয়াছে তোমার পূর্বে অনেক রাসুলকে ঠাট্টা বিদ্রুপ করা হইয়াছে তাহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিতেছিল পরিণামে তাহাই বিদ্রুপকারীদের পরিবেষ্টন করিয়াছে বলো তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো অতঃপর দেখো যারা সত্যকে অস্বীকার করিয়াছে তাহাদের পরিণাম কি হইয়াছিল বলো আসমান জিনো আল্লা দয়া করা তিনি তাহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন কিয়ামতের দিন তিনি তোমাদেরকে অবশ্যই একত্র করিবেন ইয়াতে কোনো সন্ধে নাই যাহারা নিজেরাই নিজেদের ক্ষতি করিয়াছে তাহারা ইমান আনিবেনা রাত্রি রাত্রীয় দিবসে যাহা কিছু থাকে তাহা তাহারই এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ উল্লা يطعم يطعم مِنَ মুশ্রি বল ग्रहण करीब आहार्ज दान करें कह आहार्ज्य दान करना बोलें आदिष्ट हईया जान आत्मसमर्पणकारी मध्य प्रथम व्यक्ति हई आदेश तुम मुश्रिक दे अंतर्भुक्त हईओना সেদিন যাহাকে উহা হইতে রক্ষা করা হইবে তাহার প্রতি তিনি তো দয়া করিবেন এবং ইয়াই স্পষ্ট সফলতা আল্লাহ তোমাকে ক্লেস দিলে তিনি ব্যতীত উহা মোচনকারী আর কেহ আর তিনি তোমার কল্যাণ করিলে তবে তিনি তো সর্ববিষয় শক্তিমান জ্ঞাতা কুল উহিয় ইদ করুিউর বিহিওম বল কুম্ল শু নি আলি হত উ বল সাক্ষতে সর্বশ্রেষ্ঠ বিষয় কি বলো আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী এবং এই কুরআন আমার নিকট প্রেরিত হইয়াছে যেন তোমাদেরকে এবং যাহার নিকট ইহা पोचिबे एत द्वारा सतर्क करी तुम्हरा कि यही स दाओ जो आल्लर संगे अन्य इलाओ आई सीना तो एक तुम्हरा जे शरीक करश्यलिप्त আমি যাহাদেরকে কিতাব দিয়াছি তাহারা তাহাকে সেই রূপ চেনে যেই রূপ চেনে তাহাদের সন্তানগণ যারা নিজেরাই নিজেদের ক্ষতি করিয়াছে তাহারা বিশ্বাস করিবে না যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তাহার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে জালিমরা আদো সফল কাম হয় না শরণ করো যেদিন তাহাদের সকলকে একত্র মনে করিতে তাহারা কোথায় অতঃপর তাহাদের ইহা ছাড়া বলিবার অন্য কোন অজুহাত থাকিবে না আমাদের প্রতিপালক আল্লাহর শপথ আমরা তো মুশ্রিক ছিলাম না দেখো তাহারা নিজেদের প্রতি কিরূপ মিথ্যা আরোপ করে এবং যে মিথ্যা তাহারা রচনা করিত وكيفه تهاذن نكوت হইতে উদাউ হইয়া গেল ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم اكنه ان يفقهوه في اذانهم وقرا وان يروا كل ايه لا তাহাদের মধ্যে কতক তোমার দিকে কান পাতিয়া রাখে কিন্তু আমি তাহাদের অন্তরের উপর আবরণ দিয়াছি যেন তাহারা তাহা উপলব্ধি করিতে না পারে তাহাদেরকে বধির করিয়াছি এবং সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করিলেও তাহারা উহাতে ইমান আনিবে না এমনকি তাহারা যখন তোমার নিকট উপস্থিত হইয়া বিতর্কে লিপ্ত হয় তখন কাফিরগণ বলে ইহা তো পূর্ববর্তীদের উপকথা ব্যতীত আর কিছুই নয় এবং নিজেরা উহা হইতে দূরে থাকে আর তাহারা নিজেরাই শুধু নিজেদেরকে ধ্বংস করে অথচ তাহারা উপলব্ধি করে না فقالوا يا ليتنا نرد ولا نكذب بايات ربنا ونكون من المؤمنين তুমি যদি দেখিতে পাইতে যখন তাহাদেরকে দোজোগের পাশে দাঁড় করানো হইবে এবং তাহারা বলিবে হায় যদি আমাদের প্রত্যাবর্তন ঘটিত তবে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করিতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইতাম না পূর্বে তাহারা যাহা গোপন করিত তাহা এখন তাহাদের নিকট প্রকাশ পাইয়াছে এবং তাহারা প্রত্যাবর্তিত হইল যাহা করিতে তাহাদেরকে নিষেধ করা হইয়াছিল পুনরায় তাহারা তাহাই করিত এবং নিশ্চয় তাহারা মিথ্যা তাহারা বলে আমাদের পার্থিব জীবনে একমাত্র জীবন এবং আমরা পুনরুত্থিত হইব না قال الا هذا بالحق قالوا بلا وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون তুমি যদি দেখিতে পাইতে তাহাদেরকে যখন তাহাদের প্রতিপালকের সম্মুখে দাঁড় করানো হইবে এবং তিনি বলিবেন ইয়া কি প্রকৃত সত্য নয় তাহারা বলিবে আমাদের প্রতিপালকের শপথ নিশ্চয় সত্য তিনি বলেন তবে তোমরা যে কুফরি করিতে তোর জন্য তোমরা এখন শাস্তি ভোগ করোসর যাহা আল্লাহর সম্মুখীন হওয়াকে মিথ্যা বলিয়াছে তাহারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইয়াছে কি অকস্ম তাহাদের নিকট যখন কিয়ামত উপস্থিত হইবে তখন তাহারা বলিবে হায় ইহাকে আমরা যে অবহেলা করিয়াছি তোর জন্য আক্ষেপ তাহারা তাহাদের পৃষ্ঠে নিজেদের পাপ বহন করিবে দেখো তাহারা যাহা বহন করিবে তাহা অতি নিকৃষ্ট افلا تعقلون পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক আর কিছুই নয় এবং যাহারা তা অবলম্বন করে তাহাদের জন্য আখিরাতের আবাশী শ্রেয় তোমরা কি অনুধাবন করনা قد نعلم انه ليحزنك الذي يقولون আমি অবশ্যই জানি যে তাহারা যাহা বলে তাহা তোমাকে নিশ্চিতেই কষ্ট দেয় কিন্তু তাহারা তোমাকে তো মিথ্যাবাদী বলে না বরং জালিমরা আল্লাহ রায়াতকে অস্বীকার করে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 तुम्हारूर्वे रसल के अवश्य मिथ्यवदी बिल कह मिथ्यव्यादी बला और क्लेश देवा सत्ते धर् धारण कर जे पर्तना सहाज्य तहतर निकट आसिया आल्लर आदेश केवर्तन करीतना रसलगण के सम्बन्धे कि तुम्हारे निकट आसिया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 যদি তাহাদের উপেক্ষা তোমার নিকট কষ্টকর হয় তবে পারেলে ভূগর্ভে সুড়ঙ্গ অথবা আকাশের সোপান অন্বেষণ কর এবং তাহাদের নিকট কোন নিদর্শন আনো আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের সকলকে অবশ্যই সৎপথে একত্র করিতেন সুতরাং তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হইও না যারা শ্রবণ করে শুধু তাহারাই ডাকে সারা দেয় আর মৃতকে আল্লাহ পুনর্জীবিত করিবেন অতঃপর তাহার দিকেই তাহারা প্রত্যান্বিত হইবে লাল তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন বল নিদর্শন অবশ্যই তাহাদের ভূপৃষ্ঠে বিচরণশীল জীব এবং নেজে দানার সাহায্যে উড়ন্ত পাখি তাহারা সকলে তোমাদের মতোই এক একটি জাতি কিতাবে কোনো কিছুই আমি বাদ দেই নাই অত্পর শিও প্রতি তাহাদেরকে একত্র করা হইবে আমার আয়াত অস্বীকার করে তাহারা বধির ও মুখ অন্ধকারে আল্লাহ বিপদগামী করেন এবং বলো তোমরা ভাবিয়া দেখো যে আল্লাহর শাস্তি তোমাদের উপর আপত্তিত হইলে অথবা তোমাদের নিকট কিয়ামত উপস্থিত হইলে তোমরা কি আল্লা ব্যথিত অন্য কাহাকেও ডাকিবে যদি তোমরা সত্যবাদী হও না তোমরা শুধু তাহাকেই ডাকিবে তোমরা যে দুঃখের জন্য তাহাকে ডাকিতেছ তিনি ইচ্ছা করিলে তোমাদের সেই দুঃখ দূর করিবেন এবং যাহাকে তোমরা তাহার শরীর করিতে তাহা তোমরা বিস্তৃত হইবে তোমার পূর্ব আমি বহু জাতির নিকট রাসুল প্রেরণ করিয়াছি অতঃপর তাহাদেরকে অর্থ সংকট ও দুঃখ ক্লেশ দ্বারা পীড়িত করিয়াছি যাতে তারা বিনীত হয় আমার শাস্তি যখন তাহাদের উপর আরোপিত হইল তখন তাহারা কেন विनিত হইল না অধিকন্তু তাহাদের হৃদয় কঠিন হইয়াছিল এবং তাহারা যা করিতেছিল সচান্তাহ তাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল ফালম্মা নাসু মা যুক্কিরু বিহি ফতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু হtta iza farihu bima utu akhadnahum baghtatan fa idahum mublisun tahader ke je upodesh dewa hoyechilo tara jokhon tah bisthito holo tokhon ami tahader jonno somosto kichu dar mukto koria dilam obosheshe tahader ke যখন তাহারা তাহাতে উল্লসিত হইল তখন অকস্মাত তাহাদেরকে ধরিলাম ফলে তখনই তাহারা নিরাশ হইল অতঃ্পর জালিম সম্প্রদায়ের মূলচ্ছেদ করা হইল এবং সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি জগৎ সময়ের প্রতিপা আলো বল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ आल्लाह जो तुम्हारे श्रवण शक्ति और दृष्टिशक्ति काम हृदय मोहर करिया दें तब आल्लातीत कोला तुम्हारे यी फिरिया दिव्य देखो हमें कूपी आयात समूह विशद भाव वर्णना करी अत सत्व त मुख फिरइया বল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ আল্লাহর শাস্তি আকর্ষক অথবা প্রকাশ্য তোমাদের উপরে আপতিত হইলে জালিম সম্প্রদায় ব্যতীত আর কিহ ধ্বংস হইবে কি আমি রাসুল গনকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারী রূপেই প্রেরণ করি কেহ ইমান আনিলে ও নিজকে সংশোধন করিলে তাহার কোনো ভয় নাই এবং সে দুঃখিত হইবে না যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলিয়াছে সত্য ত্যাগের জন্য তাদের উপর শাস্তি আপতিত হইবে ইল আুল গই বা ইমল ইন তিল্ মায়ুহ ইলাই বল আমি তোমাদের আমার নিকট আল্লাহর ধন আছে অদৃশ্য সম্বন্ধ আমি অবগত নই এবং তোমাদেরকে ইহাও বলি না যে আমি ফিরিস্তা আমার প্রতি যাহা ওই হয় আমি শুধু তাহারই অনুসরণ করি বল। অন্ধ ও চক্ষু সমান কি সমান তোমরা কি অনুধাপন করণা। ও আদির তুমি ইহা দ্বারা তাহাদেরকে সতর্ক করিয়া দাও যাহারা ভয় করে যে তাহাদেরকে তাহাদের প্রতি বালকের নিকট সমবেত করা হইবে এমন অবস্থায় যে তিনি ব্যতীত তাহাদের কোনো অভিভাবক বা সুপারিশকারী থাকিবে না হয়তো তাহারা সাবধান হইবে مِنْ তোর من وَمَا বিল حِسَابِكَ শিগিউরিদ মালিস ফত পরম فَتَكُونَ مِنَ মিনওয়ালিমী ও ডাকে বিতাড়িত করিবে করিলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইবে আমি এইভাবে তাহাদের এক দলকে অন্য দল দ্বারা পরীক্ষা করিয়াছি যেন তাহারা বলে আমাদের মধ্যে কি ইহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিলেন الله كرتج لوكدس সম্বন্ধে সবশেষ অবহিত নন واذا جاء اكل الذين يؤمنون باياتنا فقل سلام عليكم فقل سلام عليكم كتب ربكم على نفسه যাহারা আমার আয়াত সময় ইমান আনে তাহারা যখন তোমার নিকট আসে তখন তাহাদেরকে তুমি বলিও তোমাদের প্রতি শান্তি বর্ষিত তোমাদের প্রতিপালক দয়া করা তাহার কর্তব্য করিয়াছেন। তোমাদের মধ্যে এবং আমি আয়াতসমূহ বিশদ ভাবে বর্ণনা করি আর ইহাতে অপরাধীদের পথ স্পষ্ট ভাবে প্রকাশ পায় কুল ইন্ু হি তু আল কুল আহম কদ বলল তু ইউম অনমিনল মুক্ত বলো তোমরা আল্লা ব্যতীত যাহাদেরকে আহ্বান করো তাহাদের করিতে আমাকে করা আমি ইবাদতির বলো অবশ্যই আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত অথচ তোমরা উহাকে প্রত্যাখ্যান করিয়াছ তোমরা যাহা সত্যর চাহিতেছ তাহা আমার নিকট নাই কর্তৃত্ব তো আল্লাহরই তিনি সত্য বিব্রত করেন এবং ফয়সলাকারীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বলো তোমরা যাহা সত্তর চাহিতেছ তাহা যদি আমার নিকট থাকিত তবে আমার ও তোমাদের মধ্যকার ব্যাপারে তো ফয়সালা হইয়াই যাইত এবং আল্লাহ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 অদৃশ্যের কুঞ্জি তাহারে নিকট রইয়াছে তিনি ব্যতীত অন্য কেহ তাহা জানে না জলে ও স্থলে যাহা কিছু আছে তাহা তিনি অবগত তাহার অজ্ঞাত সারে একটি পাতাও পড়ে না মৃত্তিকার অন্ধকারে এমন কোন শস্য কোনও অঙ্কুরিত হয় না অথবা রসচুক্ত কিংবা শুষ্ক এমন কোনো তিনি রাত্রে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যাহা কর তাহা তিনি জানেন অতপর তোমাদেরকে তিনি পুনর্জাগরিত করেন যাহাতে নির্ধারিত কাল পূর্ণ হয় অতঃ্পর তাহার দিকেই তোমাদের প্রত্যাবর্তন অনন্তর তোমরা যাহা করো সে সম্বন্ধে তোমাদেরকে তিনি অবহিত করিবেন ويرسل عليكم حفظه حتى اذا جاء احدكم الموت توفته رسلنا حتى اذا جاء احدكم الموت توفته رسلنا وهم لا يفرطون তিনি এসেও বান্দাদের উপর পরাক্রমশালী এবং তিনিই তোমাদের রক্ষক প্রেরণ করেন অবশেষে যখন তোমাদের কাহারও মৃত্যু উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তাহার মৃত্যু ঘটায় এবং তাহারা কোনো ত্রুটি করে না আলা আসরাউল অতপ্প তাহাদের প্রকৃত প্রতিপালক আল্লাহর দিকেই তাহারা প্রত্যান্বিত হয় দেখো কর্তৃত্ব তো তাহারই এবং হিসাব গ্রহণে তিনিই সর্বপেক্ষা তৎপর উলম বলি তদূন হর্বৌন বরফিয় ইন জনমিহি মি শকি বলো কে তোমাদেরকে ত্রাণ করে স্থলভাগের ও সমুদ্রের অন্ধকার হইতে যখন তোমরা কাতর এবং গোপনে তাহার নিকট অনুয় করো আমাদেরকে ইয়া হইতে ত্রাণ করিলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইবিল आल्ला तुम्हारे उमस्त दुख कष्ट हईते परित्राण करेंद सत्तेम्रा ताहर शरीक कर بَعْثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضًا أُنظر كيف نصرف الآيات لعلهم يفقهون بَالُوْ তোমাদের উর্ধ্ব দেশ অথবা তোমাদেরকে বিভিন্ন সক্ষম। দেখো আমি বিভিন্ন বিব্রত করি যাতে তারা অনুধাবন করে তোমার সম্প্রদায় তো উহাকে মিথ্যা বলি আছে। অথচ উহা সত্য বল আমি তোমাদের কার্য নির্বাহক নইস্ত প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত কাল আছে এবং শীঘ্রই তোমরা অবহিত হইবে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 तुम्हें जख देख ताहारा आयत समूह सम्बन्धे उपहसमूलक आलोचन मग्न है तक तुम्हें ताहार हईते सरिया पड़िबे जे पर्तना ताहारा अन् प्रसंगे प्रवृत्त है और शयान जदि तुम्हें भ्रमे फेले तब स्मरण हवारे जालिम सम्प्रदायर संगे बसिबे উহাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তাহাদের নয় যারা তাকওয়া অবলম্বন করে তবে উপদেশ দেওয়া তাহাদের কর্তব্য যাতে উহারাও তাকওয়া অবলম্বন করে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 بِمَا উল ইক উবসিবি কুহুম শরাহমি যারা তাদের কৌতুক রূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাহাদেরকে প্রতারিত করে তুমি তাহাদের সঙ্গ বর্জন করো এবং ইহা দ্বারা তাহাদেরকে উপদেশ দাও যাহাতে কেহ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয় যখন আল্লা ব্যতীত তাহার কোনো অভিভাবক ও সুপারিশকারী না। এবং বিনিময়ে সব কিছু দিলেও তা গৃহীত হইবে না ইহারাই নিজেদের কৃত জন্য ধ্বংস হইবে কুফরি হেতু ইয়াদের জন্য রহিয়াছে অত্যুষ্ণ পানীয় ও মর্মন্তুর শাস্তি দুল হিমালয় শৌন ওলয় على অনুরদ্দ্বাল আনুরদ্দ্বাল আ কবি ইহদন লাহু কল বিস্ত অধুষ كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدأتنا قل إن هدى الله هو الهداة وأمرنا لنسلم لرب العالمين بلوت आल्लातीतिया है जदिता सहचरगण ता ठीक पथे आहवान कर निकट आशो बोल आल्ला पथ ही तो पथ एवं आदिष्ट हाथी জগৎ সময়ের পুঁথি পালকের নিকট আত্মসমর্পণ করিতে এবং সালাত ও তাহাকে ভয় করিতে এবং তাহারই নিকট তোমাদেরকে সমর্পিত করা হইবে ওহু অ তিনি যথাবিধি আকাশ মন্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন যখন তিনি বলেন হও তখনই হইয়া যায় তাহার কথাই সত্য যেদিন সিংকার দেওয়া হইবে সেদিনকার কর্তৃত্ব তো তাহারই অবকিছু সম্বন্ধে তিনি পরিজ্ঞাত আর তিনি প্রজ্ঞাময় সবিশেষ অবহিত স্মরণ কর ইব্রাহিম তাহার পিতা আজরকে বলিয়াছিল আপনি কি মূর্তিকে ইরাহারূপে গ্রহণ করেন আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তিতে দেখিতেছি আকাশ মন্ডলীয় পৃথিবীর পরিচালনা ব্যবস্থা দেখাই যাহাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয় অতপ্পর রাত্রির অন্ধকার যখন তাহাকে আচ্ছন্ন করিল তখন সে নক্ষত্র দেখিয়া বলিল ইহাই আমার প্রতিপা আলোক যখন উহা অস্তমিত হইল তখন সে বলিল যাহা অস্তমিত হয় তাহা আমি পছন্দ করি না। অতঃপর যখন সে চন্দ্রকে সমুজ্জ্বল রূপে উদিত হইতে দেখিল তখন বলিল আমার আমার তখন আমাকে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হইব ফ لمما افلت قال يا قوم اني بريء مما تشركون অতঃপর যখন সে সূর্যের দীপ্তিমান রূপে উদিত হইতে দেখিলো তখন বলিল ইয়া আমার প্রতিপালক ইয়া সর্ববৃহৎ যখন ইয়াও astonishment হইলো তখন সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা যাহাকে আল্লাহর শরিক করো তাহার সঙ্গে আমার কোনো সংস্রভ নাই আমি একনিষ্ঠ তাহার দিকে মুখ ফিরাইতেছি যিনি আকাশ মন্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই কৌম কল হিফিল্লা কদ تُشْرِكُونَ بِهِ বি তার সম্প্রদায় তাহার সঙ্গে বিতর্কে লিপ্ত হইল সে বলিল তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হইবে তিনি তো আমাকে সৎ পথে পরিচালিত করিয়াছেন আমার প্রতিপালক অন্যবিধ ইচ্ছা না করিলে তোমরা যাহাকে তাহার শরীর করো ताकि आमी भाय कोरीना, शब किछी आमार प्रतिपाल केर ग्याना अच्तो, तब कि तुम्रे उनो धाबन कोरी बेना। व कैफ अखाफु मा अश्रक्तुम व ला तखाफून अनकुम अश्रक्तुम बिल्लाहि मा लम युनज्जिल बिही अलैकुम सुल्ताना। আউলফরি পাইনি আহাুবিমনি ইং কুন তুমতা আলামু তোমরা যাকে আল্লার করো আমি তাহাকে কিরূপে ভয় করিব। অথা তোমরা আল্লার শরী করিতে ভয় করনা। যে বিষয় তিনি তোমাদেরকে কোনো সনদ দেন নাই। সুত্ররা যদি তোমরা জানো তবে বল দু জালের মধ্যে কোন্দল নিরাপত্র লাভের বেশি হগতা। যাহারা ইমান আনিয়াছে এবং তাহাদের ইমানকে জুলুম দ্বারা কলুষিত করে নাই নিরাপত্তা জন্য এবং তাহারাই সৎ হাকিম আর ইহা আমার যুক্তি প্রমাণ যা ইব্রাহিম কে দিয়াছিলাম তার সম্প্রদায়ের মোকাবিলায় আমি যা কি ইচ্ছা মর্যাদা উন্নীত করি নিশ্চয় তোমার প্রতিভা আলোক প্রোগ্রাম হয় সর্বোৎক। ওয়া মা হাবনা লাহু ইসহাক ওয়া ইআতুব কুল্লাহ হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবল وَمِن ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوْبَ وَيُوسُفَ وَمُوسَى وَحَارُونَ وَكَذَلِكَ نَجِزِ الْمُحْسِنِينَ أرامي تحاك دعان كوريا چلیم إسحاق و یاکوب یہاك در پرتک کے شطپتے پرچلتو كوريا چلیم پوربه نوکے شطپتے پرچلتو সুলায়মান ও আয়ুব ইউসুফ মুসা ও হারুনকেও আর এইভাবেই সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করি এবং জাকারিয়া ইয়াহিয়া ইসা এবং ইলিয়াসকেও সৎ পথে পরিচালিত করিয়াছিলাম ইহারা সকলেই সজ্জনদের অন্তর্ভুক্ত وَإِسْمَاعِيْلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطَاهُ وَكُلَّنْ فَضَّلْنَا على الْعَالَمِينَ آروا <تصفيق> شطپتے پوریچلتو قرية چلام اسماعیل، آل یاسع، یونوس و لوت کے ابن سرشتتو دان قرية ومن ابائهم وذرياتهم واخوانهم وجت بينهم وهديناهم الى صراط مستقيم एवं यादर पितृ पुरुष वंशधर व भात्रिबिंदर कतक के अमितयहादर के मनोनीत करिया छिलाम ইহা আল্লাহর হৃদায়ত সিও বান্দাদের মধ্যে যাহা কি ইচ্ছা তিনি ইহার দ্বারা সৎ পরিচালিত করেন তাহারা যদি সিরেক করিত তবে তাহাদের কিন্তু কর্ম নিষ্ফল হইতই উল ই কৌমলিক আমি উহদেরকে কিতাব কর্তৃত্ব নবুয়াদ দান করিয়াছি অতঃপর যদি এইগুলিকে প্রত্যাখ্যানও করে তবে আমি তো এমন এক সম্প্রদায়ের প্রতিবে নাহু দাহুকুমি পরিচালিত করিয়াছেন সূত্রা তুমি তাহাদের পথের অনুসরণ কর ইহার জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক চাইনা ইহা তো শুধু বিশ্ব জগতের জন্য উপদেশি শরিমন জল কি কর তুই তুব তু ফোন তাহারা আল্লাহর যথার্থ মর্যাদা উপলব্ধি করে নাই যখন তাহারা বলে আল্লাহ মানুষের নিকট কিছুই নাজিল করেন নাই বলো देश तुमरा विभिन्न पृष्ठ लिपिबद्ध करकाश कर और जहाँ अनेकाश गोपन राख और जहा तुम्हारे पितृपुरुष गण और तुमरा जाना शिक्षा देव हईया बोलो আল্লাহ অতঃপর তাহাদেরকে তাহাদের নির আলোচনা রূপ খেলায় মগ্ন হইতে দাও নয় মুসদ্দিক আমি এই কল্যাণময় কিতাব নাজিল করিয়াছি যাহা উহার পূর্বেকার কিতাবের প্রত্যয়নকারী এবং যাহা দ্বারা তুমি মক্কা উয়ার চতুষ্পশ্বের লোকদেরকে সতর্ক কর। যারা আখিরাতে বিশ্বাস করে তাহারা উহাতে বিশ্বাস করে এবং তাহারা তাহাদের সালাতের হেফাজত করে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 وَلَوْ تَرَى মুি الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ বাস أَيْدِيهِمْ ঐ দিহিম ওলমাল ইক তু তাহার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহ সম্বন্ধে বিথ্যা রচনা করে কিংবা বলে আমার নিকট ওহি হয় যদিও তাহার প্রতি নাজিল হয় না এবং যে বলে आल्लाजिल करूप नाज़िल कर मृत्यु जंत्रणा रही फिरगण हाथ बाढ़ाइया तुम्हारे प्राण बाहिर कर तुम्हरा आल्ला सम्बन्धे अन्या बोलते और तहार विधान सम्बन्धे अद्धत्य प्रकाश करते से आज तुम्हारा के अवमाननकर शस्ति दे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 কুমানু কুম তুমু তোমরা তো আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় আসিয়াছো যেমন আমি প্রথমে দেখিতেছি না তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্যই ছিন্ন হইয়াছে এবং তোমরা যাহা ধারণা করিয়াছিলে তাহাও নিষ্ফল হইয়াছে আল্লা শস্য বীজ ও আটি অঙ্কুরিত করেন তিনি প্রাণহীন হইতে জীবন্তকে বাহির করেন এবং জীবন্ত হইতে প্রাণহীনকে বাহির করেন তিনি তো আল্লাহ সুতরাং তোমরা কোথায় ফিরিয়া যাইবে তিনি উশার উন্মেষ খটান। তিনি বিশ্রামের জন্য রাত্রি এবং গণনার জন্য সূর্য ও চন্দ্র সৃষ্টি করিয়াছেন এ সবই পরাক্রমশালী সর্বজ্ঞের তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করিয়াছেন যেন তদ্বারা স্থলের ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথ পাও জ্ঞানী সম্প্রদের জন্য আমি তো নিদর্শন বিশ আয়াতি বিবৃত করে আছি एक ही सृष्टि कर दीर्घकालीन فَاخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُخْرِجُ مِنْهُ حَبًّا مُتَرَاكِبًا وَمِنَ النَّخْلِ وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَجَنَّاتٍ وَجَنَّاتٍ مِّنْ أَعْنَابٍ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ ۙ اُنظُرُوا إِلَى ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَيَنْعِهِ আমি সর্বপ্রকার উদ্ভিদের চারা উদ্গম করি অনন্তর উহা হইতে সবুজ পাতা উদ্গত করি পরে উহা হইতে ঘন সন্নিষ্ঠ শস্যদানা উৎপাদন করি এবং খেজুর বৃক্ষের মাথি হইতে জুলন্ত কাঁদি বাহির করি আর আঙ্গুরের উদ্যান সৃষ্টি করি এবং জাইতুন ও দাড়িম্ব ইয়ারা একে অন্যের সদৃশ এবং বিসদৃশ লক্ষ্য কর উহার ফলের প্রতি যখন উহা ফলবান হয় এবং উহার পরিপক্কতা প্রাপ্তির প্রতি মুমিন সম্প্রদায়ের জন্য উহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে তাহারা জিনকে আল্লাহর শরিক করে অথচ তিনি ইহাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং উহারা অজ্ঞতা বসত আল্লাহর প্রতি পুত্র কন্যা আরো করে তিনি পবিত্র মহিমান্বিত এবং উহারা যাহা বলে তিনি তাহার তিনি আসমান ও জমিনের স্রষ্টা ताहर शंतान होई बेकिरूपे ताहर तो कुनु इस्त्री नाई तिनी तो समस्त कीचो स्रिष्टी करिया छेन एवग प्रत्यक बस्तु शंबन्दे तिनी शबिशेच अब ही तो धालिकुम अल्लाहु रब्बकुम ला इलाह इल्लाहु खालिकु कुल्लि शेय इन फ وهو على كل شيء وكيل تنيبوا الله لتعودوا प्रतिपालوا tini betito kono ilah nai tini sobkichur srushta sutorang tumra tahar ibadat koro tini sobkichur tattobodhayo la tudrikuhu alabsar wa huwa yudrikul absar wa huwa al latiful khabir दृष्टि अवधारण कराँ अवधारण कर सफल दृष्टि दर्शे सम्मिज्ञ তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ অবশ্যই আসিয়াছে সুতরাং কেহ উহা দেখিলে উহা দ্বারা সে নিজেই লাভবান হইবে আর কেহ না দেখিলে তাহাতে সে নিজেই ক্ষতিগ্রস্ত হইবে আমি তোমাদের সংরক্ষক নই আমি এইভাবে নির্দেশনা বলে বিভিন্ন প্রকারে বিব্রত করি ফলে উহারা বলে তুমি পড়িয়া লইয়াছ কিন্তু আমি তো সুস্পষ্টভাবে বিব্রত করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওই হয় তুমি তারই অনুসরণ করো তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই এবং মুশ্রিকদের হইতে موك فيلا يلو ولو شاء الله ما اشركوا وما جعلناك عليهم حفيظا وما انت عليهم بوكيل الله যদি ইচ্ছা করেন তবে তারা শিরক করলত না এবং তোমাকে তাদের জন্য রক্ষক নিযুক্ত করে নাই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 তোমরা গালি দিও না না তাহারা সীমা লঙ্ঘন করিয়া অজ্ঞানতাবশত আল্লাহকে গালি দিবে এইভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাহাদের কার্যকলাপ সুশোভন করিয়াছি অতঃপর তাহাদের প্রতি পারত্যাবত্তন অনন্তর তিনি তাহাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন তারা আল্লা নামে কঠিন শপথ করিয়া বলে তাহাদের নিকট যদি কোনো নিদর্শন আসিত তবে অবশ্যই তাহারা ইয়াতে ইমান আনিত বলো নিদর্শন তো আল্লাহর ইক্তিয়ার ভুক্ত তাহাদের নিকট নিদর্শন আসিলেও তাহারা যে ইমান আনিবে না ইয়া কিভাবে তোমাদের বোধগম্য করানো যাইবে وانقلب افادتهم وابصارهم كما لم يؤمنوا به اول مره ونذرهم في طغيانهم يعمهون তারা যেমন প্রথমবার উহতে ঈমান আনে নাই তেমনি আমিও তাদের মন ভাবের ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করিয়া দিব এবং وذبرنتر নে ঘুরিয়া বেড়াইতে দিব ولو اننا نزلنا اليهم الملائكه وكلمهم الموت وحشرنا عليهم وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ইল্লা আমি তাহাদের নিকট ফিরিসটা প্রেরণ করিল এবং মৃতরা তাহাদের সঙ্গে কথা বলিল এবং সকল বস্তুকে তাহাদের সম্মুখে হাজির করিল যদি না আল্লাহ ইচ্ছা করেন তবে তাহারা ইমান আনিবে না كِنْتُ تَاَدِرُ اَدِيكَ اَنْشَئَ يَوْجُ وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا الشَّيَاطِينُ الْإِنْسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا ولو شاء ربك مَا فَعَلُوهُ এইরূপে আমি মানব ও জিনের মধ্যে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করিয়াছি প্রতারণার উদ্দেশ্যে তাহাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্ররোচিত করে যদি তোমার প্রতিপালক ইচ্ছা করিতেন তবে তাহারা ইহা করিত না সুতরাং তুমি তাহাদেরকে ও তাহাদের মিথ্যা রচনাকে বর্জন করো আর তাহারা এই উদ্দেশ্যে প্রয়োজিত করে যে যারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের মন যেন উহার প্রতি অনুরাগী হয় এবং উহাতে যেন তারা প্রতিষ্ঠ হয় আর তারা যে অপকর্ম করে তাহাই যেন তারা করিতে থাকে জানে যে উহা তোমার প্রতি পারকের নিকট হইতে সত্য সহ অবতীর্ণ হইয়াছে সুতরাং তুমি সন্ধিহানদের অন্তর্ভুক্ত হইয় না ও পরিপূর্ণ। তাহার বাক্য পরিবর্তন করিবার কেহ নাই আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞে যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তবে তাহারা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্ছিত করিবে তারা তো শুধু অনুমানের অনুসরণ করে আর তাহারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে তাহার পথ ছাড়িয়া কে বিপদগামী হয় সে সম্বন্ধে তোমার প্রতিপালক তো সবিশেষ অবহিত এবং সৎপথে যারা আছে তাহ তিনি সবিশেষ অবহিত তোমরা তাহার বিধানে বিশ্বাসী হইলে যাতে আল্লাহ রাখছে তাহলে তোমাদের কি হইয়াছে যে যাহাতে আল্লাহর নাম নেওয়া হইয়াছে তোমরা তাহা হইতে আহার করিবে না যাহা তোমাদের জন্য তিনি হারাম করিয়াছেন তাহা তিনি বিশদ তোমাদের নিকট বিবৃত করিয়াছেন তবে তোমরা নিরুপায় হইলে তাহা স্বতন্ত্র অনেকে অজ্ঞানতা বসত নিজেদের খেয়াল খুশি দ্বারা অবশ্যই অন্যকে বিপদ করে নিশ্চয় তোমার লঙ্ঘনকারীদের সম্বন্ধে সবহিত তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো যারা পাপ করে তাহাদেরকে অচিরেই তাহাদের পাপের সমুচিত যাতে আল্লা নাম নেওয়া হয় নাই তাহার কিছুই তোমরা আহার করিও না ও অবশ্যই পাপ নিশ্চয়ই শয়তেনেরা তাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে বিবাদ করিতে প্ররোচনা দেয় যদি তোমরা তাহাদের কথা মতো চলো তবে তোমরা অবশ্যই মুশ্রিক হইবে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 दृष्टे कृतकर्म शोभन कर এই রূপে আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদের প্রধানকে সেখানে চক্রান্ত করার অবকাশ দিয়াছি কিন্তু তাহারা শুধু তাহাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে অথচ তাহারা উপলব্ধি করে না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 যখন তাহাদের নিকট কোন নিদর্শন আসে তাহারা তখন বলে আল্লাহর রাসুলগনকে যাহা দেওয়া হইয়াছিল আমাদেরকে তাহা না দেওয়া পর্যন্ত আমরা কখনো বিশ্বাস করিব না আল্লাহ তাহার রিসালাতের দায়িত্ব কাহার উপর অর্পণ করিবেন তাহা তিনিই ভালো জানেন যাহারা অপরাধ করিয়াছে চক্রান্তের জন্য আল্লাহর নিকট হইতে লাঞ্ছনা ও কঠোর শাস্তি তাহাদের উপর আপতিত হইবেই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 আল্লাহ কাহাকে সৎপথে পরিচালিত করিতে চাইলে তিনি তাহার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করিয়া দেন এবং কাহাকে বিপদগামী করিতে চাইলে তিনি তাহার বক্ষ অতিশয় সংকূর্ণ করিয়া দেন তাহার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতোই দুঃসাধ্য হইয়া পড়ে যাহারা বিশ্বাস করে না আল্লাহ তাহাদেরকে এইভাবেই লাঞ্ছিত করেন প্রতিপালক নির্দেশিত সরল পথ যাহারা উপদেশ গ্রহণ করে আমি তাহাদের জন্য নিদর্শন সমূহ বিশদ ভাবে বিবৃত করিয়াছি وهو وليهم بما كانوا يعملون تهادر प्रतिपालকের নিকট তهاদের জন্য রয়েছে শান্তির আবাস এবং তারা যাহা করিত তজন তিনই তাদের অভিভাবক ويوم يحشرهم جميعا يا معشر الجن قَدْ وَقَالَ أَوْلِيَاؤُهُمْ مِنَ الْإِنسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَبَلَغْنَا, وبلغنا أَجَلَنَا الَّذِي أَجَّلْتَ لَنَا قَالَنَارُ قال مَسْواكُم خَالِدِينَ فِيهَا إِلَّا مَا شَاءَ اللَّهُ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ जेदी सकल के एकत्र कर जी सम्प्रदाय तुम्हरा तो अनेक लोक के तुम करह कतक अपर द्वारा लाभवान हईया निर्धारण करहते उपनीत हईया आल्ला जहां नाम वासस्थान तुम्हारे स्थायी हईबे जो आल्लाक इच्छा करें তোমার প্রতিপালক অবশ্যই প্রজ্ঞাময় সবি এইভাবে উহাদের কৃত কর্মের জন্য আমি জালিমদের এক দলকে অন্য দলের বন্ধু করিয়া থাকি শর জি নিমসূল মি কুম্য কুসোনা কুমায়কুসোনাল অয় অনকুমিক অ قالوا شهدنا على انفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على انفسهم وشهدوا على انفسهم انهم كانوا كافرين আমি তোমাদেরকে বলিব হে ও মানব সম্প্রদায় তোমাদের মধ্য হইতে কি রাসুলগঞ্জ তোমাদের নিকট আসে নাই যাহারা আমার নিদর্শন তোমাদের নিকট বিব্রত করিত এবং তোমাদেরকে এই দিনের সম্মুখীন হওয়ার সম্বন্ধে সতর্ক করিত উহারা বলিবে আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম বস্তুত পার্থিব জীবন উহাদেরকে প্রতারিত করিয়াছিল আর উহারা নিজেদের বিরুদ্ধে এ সাক্ষ্য দিবে যে তারা কাফির ছিল এই হেতু যে অধিবাসী বৃন্দ যখন অনবহিত তখন কোন জনপদকে উহার অন্যায় আচরণের জন্য ধ্বংস করা তোমার প্রতিপালকের কাজ নয় প্রত্যেকে যাহা করে তদ অনুসারে তাহার স্থান রইয়াছে এবং উহারা যাহা করে সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নন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 দয়াশীল তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে অপসারিত করতে এবং তোমাদের পরে যাক ইচ্ছা তোমাদের স্থলে বিচ্যুত করতে পারেন যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ হইতে সৃষ্টি করিয়াছেন ইন না মা তুআদুনা লা আনত ওয়া মা আনতুম বিমুআজিজি তোমাদের সঙ্গে যাহা ওয়াদা করা হইতেছে উহা বাস্তবায়িত হইবে। তোমরা তাহা ব্যর্থ করিতে পারিবে না हे हमारदाय तुम्हरा जेखने जाहा करते तुम्हारा शीघ्र ही जानते परिवे कहार परिणाम मंगलमय जालिमगण कख सफल हईबे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 ইলা আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করিয়াছেন তর মধ্যে হইতে তাহারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে ইহা আল্লাহর জন্য এবং ইহা আমাদের দেবতাদের জন্য এবং তাদের দেবাদের কাছে এইভাবে তাদের দেবতারা বহু মুসিদদের দৃষ্টিতে তাদের সন্তানদের হত্যাকে শোভন করিয়াছে তাদের ধ্বংস সাধনের জন্য এবং তাদের ধর্ম সম্বন্ধে विभ्रांति सृष्ट ज आल्ला इच्छा करा इित सूतरा तह के मिथ्या लइया थकते दाओ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 তাহারা তাহাদের ধারণা অনুসারে বলে এইসব গবাদি পশু ও শস্য ক্ষেত্র নিষিদ্ধ আমরা যাহাকে ইচ্ছা করি সে ব্যতীত কেহ এইসব আহার করিতে পারিবে না এবং কতক গবাদি পশুর পৃষ্ঠে আরোহণ নিষিদ্ধ করা হইয়াছে এবং কতক পশু জব করিবার সময় তারা আল্লাহর নাম নেয় না يا समस्तै تهارا الله সম্বন্ধে মিথ্যা রচনার উদ্দেশ্যে বলে তাদের এই মিথ্যা রচনার প্রতিফল তিনি अवश्यই তাদেরকে وقالوا ما في بطون هذه الانعام خالصه لذكورنا ومحرم على ازواجنا وان يكن তাহারা আরো বলে এইসব গবাদি পশুর গর্বে যাহা আছে তাহা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং ইহা আমাদের স্ত্রীদের জন্য অবৈধ আর উহা যদি মৃত হয় তবে সকলেই ইহাতে অংশীদার তিনি তাহাদের এইরূপ বলিবার প্রতিফল অচরেই তাহাদেরকে দেবেন নিশ্চয় তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ কদ খীন কত সফর وَمَا বলু কেন जरा निर्बुदिता दरुण एज्ञानता वशत निजे सतान दे हत्या करे आल्ला प्रदत्त जीविका के आल्ला सम्बन्धे मिथ्या रचना करषिध गण्यारा तो क्षतिग्रस्त होवश्य विपदगामी हई आ يبقى <تصفيق> تهارا شرط برد ربطة شيرونا وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه তিনি লতা ও বৃক্ষ উদ্যান সমূহ সৃষ্টি করিয়াছেন এবং খেজুর বৃক্ষ বিভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্য শস্য জাইতুন ও দাড়িম্ব সৃষ্টি করিয়াছেন এগুলি একে অন্যের সদৃশ এবং বিসদৃশ যখন উহা ফলবান হয় তখন উহার ফল আহার করিবে আর ফসল তুলিবার দিনে উহার হক প্রদান করবে এবং অপচয় করিবে না নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না গবাদি পশুর মধ্যে কতক ভারবাহী ও কতক ক্ষুদ্রাকার পশু সৃষ্টি করিয়াছেন আল্লাহ যাহা রিজিক রূপে তোমাদেরকে দিয়েছেন। তা হইতে আহার করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না شيتو تمہادر پرکاش شتر فمان يتا ازواج من الضان اثنين ومن المعز اثنين قل الذكرين حرم ام امل سين ام নর ও মাদি আটটি মেশের দুইটি ও ছাগলের দুইটি বলো নর দুটি কি নিষিদ্ধ করিয়াছেন কিংবা মাদি দুটি অথবা মাদি দুইটির গর্বে যাহা আছে তাহা তোমরা সত্যবাদী হইলে প্রমাণসহ আমাকে অবহিত করো ও মিন ইবি ওমিন বকরিস করিম অমিল উ সৈনি অমষ্টমচলাই অর্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 এবং উটের দুইটি ও গরুর দুইটি বল নর দুইটি কি তিনি নিষিদ্ধ করিয়াছেন কিংবা মাদি দুইটি অথবা মাদি দুইটির গর্বে যা আছে তাহা এবং আল্লাহ যখন তোমাদেরকে এইসব নির্দেশ দান করেন তখন কি তোমরা উপস্থিত ছিলে সুতরাং যে ব্যক্তি অজ্ঞানতাবশত মানুষকে বিভ্রান্ত করিবার জন্য আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহার চেয়ে অধিক জালিম আর কে আল্লাহ তো জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না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 বল আমার প্রতি যে অহি হইয়াছে তাহাতে লোকে যা আর করে তাহার মধ্যে আমি কিছুই হারাম পাই না মৃত বহমান রক্ত ও শুক্রের মাংস ব্যতীত কেননা এগুলি অবশ্যই অপবিত্র যাহা অবৈধ আল্লা ছাড়া অন্যের নামে উৎসর্গের কারণে তবে কেহ অবাধ্য না হইয়া এবং সীমা লঙ্ঘন না করিয়া নিরুপায় হইয়া উহা আহার করিলে তোমার প্রতিপাদ ক্ষমাশীল পরম দয়ালু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 আমি ইয়াহুদিদের জন্য নখরযুক্ত সমস্ত পশু হারাম করিয়াছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও তাহাদের জন্য হারাম করিয়াছিলাম তবে এইগুলির পিঠের অথবা অন্ত্রের কিংবা অস্থি চর্বি ব্যতীত তাদের অবাধ্যতার দরুণ তাহাদেরকে এই প্রতিফল দিয়াছিলাম নিশ্চয়ই আমি সত্যবাদী অতঃপর যদি তাহারা তোমাকে প্রত্যাখ্যান করে তবে বলো তোমাদের প্রতিপালক সর্বব্যাপী দয়ার মালিক এবং অপরাধী সম্প্রদায়ের উপর তাহার রদ করা হয় না সকুল উল্লীন অশোক كَذَلِكَ كَذَّبَ হরমি مِن মিং কবলি হিম بَأْسَنَا যাহারা সিরক করিয়াছে তাহারা বলিবে আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে আমরাও আমাদের পূর্বপুরুষগণ সিরক করিতাম না এবং কোন কিছুই হারাম করিতাম না এইভাবে তাহাদের পূর্ববর্তীরাও প্রত্যাখ্যান করিয়াছিল অবশেষে তাহারা আমার শাস্তি ভোগ করিয়াছিল বল তোমাদের নিকট কোনো যুক্তি আছে কি থাকিলে আমার নিকট তাহা পেশ করো। তোমরা শুধু কল্পনারই অনুসরণ করো এবং শুধু মন গড়া কথা বলো বল প্রমান তো আল্লাহরি তিনি যদি ইচ্ছা করিতেন তবে তোমাদের সকলকে অবশ্যই সৎ পথে পরিচালিত করিতেন فَإِنْ شَهِدُوا فَلَا تَشْهَدْ مَعَهُمْ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَهُمْ بِرَبِّهِمْ يَعْدِلُونَ بَالُو <سؤال> اللَّهَ جِيهَا نِشِدُّ كُرِيَةِنْ إِشَّمُونَ دَ جَهَرَ شَكُّ دِبِي समकक्ष दुम कर ख्याल खुशी अनुसरण कर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 বলো আসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা হারাম করিয়াছেন তোমাদেরকে তাহা পড়িয়া শুনাই উহা এই তোমরা তাহার কোন শরিক করিবে না पिता मतार्तरव करि दारिद्रे भय तुम्हारा तुम्हारे सतान देखे हत्या करिबे तुम्हारे और तहतिक दिया प्रकाश्य हाँ गोपने हक अस्थिर क्या निकटे जाार हत्या निषिद्ध करथार्थ कारण व्यती रेखे तुम्हारे हत्या करिबे तुम्हारे यही निर्देश दिलें जान तुम्हरा अनुधापन करो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 ইয়াতিম বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম ব্যবস্থা ব্যতীত তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হইবে না এবং পরিমাণ ও ওজন ন্যায্যভাবে পুরাপুরি দিবে আমি কাহাকেও তার সাধ্যাতির ভার অর্পণ করি না যখন তোমরা কথা বলিবে তখন ন্যায্য বলিবে স্বজনের সম্পর্কে হইল। এবং আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করিবে এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন জানো তোমরা উপদেশ গ্রহণ করো এবং এই পথই আমার সরল পথ সুতরাং তোমরা ইহারই অনুসরণ করিবে এবং বিভিন্ন পথ অনুসরণ করিবে না করিলে উহা তোমাদেরকে তাহার পথ হইতে বিচ্ছিন্ন করিবে এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা সাবধান হও ثُمَّ آتَيْنَا مُوسَى الْكِتَابَ تَمَامًا عَلَى الَّذِي أَحْسَنَ وَتَفصيلًا لِكُلِّ شَيْءٍ وَتَفصيلًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً لَعَلَّهُمْ بِلِقَاءِ ربهم অতপর আমি মুসাকে দিয়াছিলাম কিতাব যাহা সৎকর্মপরায়নের জন্য পূর্ণাঙ্গ যা সমস্ত কিছুর বিষদ বিবরণ পথ নির্দেশ এবং দয়াস্বরূপ যাতে তাহারা তাদের প্রতি পারকের সাক্ষাৎ সম্বন্ধে বিশ্বাস করে एक कितब नाजी करणमयर उन्सरण कर और सवधान हा हम दया प्रदर्शन कर পাঁচে তোমরা বলো কিতাবটা শুধু আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হইয়াছিল আমরা তাদের পঠন পাঠন সম্বন্ধে তো গাফিল ছিলাম أو تقولوا لو أننا أنزل علينا الكتاب لكنا أهدا منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة কিংবা তোমরা বলো যদি কিতাব আমাদের প্রতি অবতীর্ণ হইতো তবে আমরা তো তাহাদের অপেক্ষা অধিক হিদায়তপ্রাপ্ত হইতাম এখন তো তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে স্পষ্ট প্রমাণ হিদায়ত ও রহমত আসিয়াছে অতঃপর যে কেউ আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করিবে এবং উহা হইতে মুখ ফিরাইয়া নিবে তাহার বড় জালিম আর কে যাহারা আমার নিদর্শন সমূহ হইতে মুখ ফিরাইয়া নেয় সত্য বিমুখিতার জন্য আমি তাহাদেরকে নিকৃষ্ট শাস্তি দিব।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 ৌময়ী বাবু আয়ব্বিকনসন ইমু হল তকুমি কবলু ঔ কথি ইমনিহ কুলে তবি তবি प्रतीक्षा निकट फिर तुम किदर्शन जेदिन तुम्हारे निदर्शन आसबिन तहार इमान का जे व्यक्ति पूर्वे इमान आने नाई कि इमान माध्यम कल्याण अर्जन कर प्रतीक्षा करोरा प्रतीक्षा रही বিহু বি যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন আল্লাহ তাহাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন ومن جاء بالسيئه فلا يجزاء الا مثلها وهم لا يظلمون কেহ কোন শতকাজ সে তার 10 গুণ এবং কেহ কোন অসতকাজ করিলে তাকে শুধু তারই প্রতিফল দেওয়া হইবে আর প্রতি জুলুম করা হইবে না বলো আমার প্রতিপালক তো আমাকে সৎ পথে পরিচালিত করিয়াছেন উহ সুপ্রতিষ্ঠিত দিন ইব্রাহিমের ধর্মাদর্শ সে ছিল একনিষ্ঠ এবং সে মুসিকদের অন্তর্ভুক্ত ছিল না বল আমার সালাত আমার ইবাদত আমার জীবন ও আমার মরণ জগৎ সময়ের প্রতি পালক আল্লাহরই উদ্দেশ্যে তাহার কোনো শরিক নাই এবং আমি ইহারই জন্য আদিষ্ট হইয়াছি এবং আমি প্রথম মুসলিম উল্লি আবু রি উম রিক আমি কি আল্লাহকে ছাড়িয়া অন্য প্রতিপালককে খুঁজিব অথচ তিনিই সবকিছুর প্রতিপালক প্রত্যেকে শিও কৃতকর্মের জন্য দায়ী এবং কেহ অন্য কাহারও ভার গ্রহণ করিবে না অতঃপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের প্রতিপালকের নিকটেই তৎপর যে বিষয় তোমরা মতভেদ করিতে তাহা তিনি তোমাদেরকে অবহিত করিবেন وَهُوََّذِي جَعللَكُمْ خَلَائِفَ الأأَرضّ وَرَفَعَ بَعَّّْكُمْ فَووقَ بَعضٍ دَرَجَاتِ لِيَبلَلُ وَكُمْ لَبلَلُ وَكُمْ তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করিয়াছেন এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কতককে কতকের উপর মর্যাদায় উন্নীত করিয়াছেন তোমার প্রতিপালক তো শাস্তি প্রদানের দ্রুত আর তিনি অবশ্যই ক্ষমাশীল দয়াময়